नी भिमंडल अल्लाह रबुलर जबत प्रशंसा जिन प्रभिपालक सृष्टिकरता जिन बान्र समस्त किसु एकम्रें एक एक तर करिक नहीं जेमन तरह इबादत बंदेगी तो शरिक नहीं नाम गोणावल तो शरिक नहीं সৃষ্টির জন্য রহমত যারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে রসুল আমাদের জন্য রহমত করুণা বরকত তারা তার প্রতি শ্বাস করেছে ইমান নিয়ে এসছে করেছে हिदायत दान कर मुस्लिम धारा आलोचना चले आस रविवार दलिदा सम्पर् पंद्रब्वाल चौदश नीस आलोचनार विषय बस्तु हम रबुब रबुबिया सम्पर्के अल्लाह रबुल आलम तौहिद তৌহিদুর রবিয়া যখন বলেছি যারা তৌহিদ সম্পর্কে তৌহিদের প্রক সম্পর্কে কিছু পড়া করেছেন অথবা শিখেছেন জেনেছেন যেভাবে হোক না কেন তারা জানছেন যে তৌহিদ অর্থ কি এবং তৌহিদ কাকে বলে সংজ্ঞা কি তৌহিদ কত প্রকার ও কি কি। তৌহিদ আকিদরা তৌহিদ আর অলমায় কেরামগন যারা আল্লাহর তৌহিদ এবং আল্লাহর দিনের আকিদার বিষয় নিয়ে আলোচনা পেশ করেছেন লিখেছেন তারা তৌহিদ তিন ভাগে বিভক্ত করেছেন যদিও আরেকটি দল আলমায় কেরাম তৌহিদ কে দুই ভাগে ভাগ করেছে অন্য দৃষ্টিকোণ থেকে সেটাও আপন জায়গায় ঠিক আছে কিন্তু তৌহিদ প্রসিদ্ধ যে প্রকরণ তা হচ্ছে তিন ভাগে বিভক্ত তহিদুল আল উলুহিয়া মানে আমাদের ধারাবাহিক আঠারোতে হয়ে গেছে আজকে তৌহিদুর রবু দ্বিতীয় যেটি প্রকরণ তৌহিদের আল্লাহ রবুবিয়ের ক্ষেত্রে তৌহিদ এই নিয়ে আলোচনা হল ইনশাল লেখক আজকের আলোচনাতে অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন এই তৌহিদের সংজ্ঞা পেশ করার পরে তৃতীয় তৌহিদ হচ্ছে তহিদুল আসমা ও সেফাত আসমা ইসমের বহু বচন আর সেফাত সেফাতনের বহু বচন আসমা মানে নাম তাহলে আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে এবং গোনাবলির ক্ষেত্রে তৌহিদ তার আলোচনায় নিঃশাহ আল্লাহ তালা সামনে সপ্তাহের পরে সপ্তাহ থেকে শুরু হবে তো আলোচনা এখন শুরু করি লেখক বলছেন বা আল্লাহ ক্ষেত্রে তৌহিদ একত্ব বলতে কি বুঝায় কি তার সংজ্ঞা কি শাব্দিক অর্থ তৌহিদ মানে আল্লাহর একত্ব ঘোষণা করা একত্র প্রতিষ্ঠা করা একত্বের সাক্ষ্য প্রদান করা একত্রে বিশ্বাসী হওয়া যায় বলে হচ্ছে কিছুকে ওয়াহাদ করা সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক ওয়াহেদ থেকে তহিদ উলহ আল্লাহ আহাদেদ আহাদ উপাস নিশ্চয় আল্লাহ রব আহ এক এলাহ এক সত্য মাহবুদ বাকি সব মিথ্যে মাহবুদ বাতিল মহবুদ মানুষের কপল কল্পিত বাস্তবে আল্লাহ ছাড়া কেউ সত্যিকার মহাবুদ নেই আল্লাহ একক তার এবাদত বন্দীর ক্ষেত্রে তার তার্যাবলীর ক্ষেত্রে তার নাম গোনাবলির ক্ষেত্রে এখন তহিদিয়া রবিয়া রব্বন থেকে এসছে রব যে আল্লাহ রব্বরের নাম আলহামদুলিল্লাহ রব্বির আলমিন রব্ব করলে সেই তিনি প্রত্যেক বস্তুর পালন কর্তা বা প্রতিপালক প্রতিপালন করে থাকেন আল্লাহর একটি নাম হচ্ছে রব প্রসিদ্ধ নাম এখান থেকে মূলত এই নামটি নেওয়া হয়েছে তৌহিদুর রবু বিয়া রব হওয়ার ক্ষেত্রে রবের যে কাজগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আল্লাহর তৌহিদ রবের তৌহিদ প্রতিষ্ঠা করা রব মানে কি রব রব্বাই ও রব্বি তার বি মানে হচ্ছে প্রতিপালন করা লালন পালন করা খুব সহজ ভাষায় প্রতিপালন মানে হচ্ছে কোনো কিছুকে তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা থেকে প্রবৃদ্ধি করা তার বাড়ানো তাকে সহজ ভাষায় কোনো কিছুকে ধীরে ধীরে বৃদ্ধি করা এর নাম হচ্ছে তার বি তো রবের কাজ হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে কোন সৃষ্টিকে বৃদ্ধি করা যেকোনো দিক দিয়ে হইতে পারে আকারের দিক থেকে ধরনের দিক থেকে শক্তি ক্ষমতার দিক থেকে আপনি এটি মানুষের ওপর করুন মানুষ একেবারে অস্তিত্বহীন ছিল হালাত আল আলাল ইনসান্লাহ করা কোন কিছু ছিল না মানুষ এমন একটা সময় আমার আপনার ওপর গিয়েছে যে আমি আপনি কিছুই ছিলাম না এই নামটিও ছিল না কারো কল্পনা তো ছিল না যে এই নামে কোন মানুষ পৃথিবীতে আসবে আদম আলী ইসলাম নামে কোন মানুষ আসবে এটা কি কারো জানা ছিল না মালায়কানা জিন এর জানা ছিল আদম আলি ইসলামের সৃষ্টির আগে মালায়িকা জিন ছিল তারপরে আল্লাহ রব্বুল কিভাবে মানুষকে সৃষ্টি করলেন মানুষটার সৃষ্টির সূচনা আর তারপরে ধীরে ধীরে সেটা বৃদ্ধি পাওয়া বিভিন্ন দিক থেকে কত অসহায় দুর্বল হয়ে আর তারপরে সেটা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে হ্যাঁ বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পেল এই যে বৃদ্ধি করেন জি যেমন আপনার গ্রোথ হচ্ছে হ্যাঁ ওজনের দিক থেকে কোয়ালিটির দিক থেকে শক্তি ক্ষমতার দিক থেকে তেমনি আপনার আহ খাদ্যের পরিমাণের দিক থেকে পানীয় পরিমাণের দিক থেকে আপনার যোগ্যতা বিদ্যা বুদ্ধির দিক থেকে উপলব্ধি শক্তির দিক থেকে ইত্যাদি এসবগুলি কে করেন রব করেন আল্লাহ করেন সুতরাং যিনি এই কাজ করেন তার নাম হচ্ছে আর রব জি রবুল আলমী আলামের বহু বচন আলমী বিশ্ব জগতের সমস্ত সৃষ্টি এমন একটি গুণবাচক গুরুত্বপূর্ণ নাম সবগুলি গুরুত্বপূর্ণ যে তাতে আল্লাহ রব্লা সমস্ত কাজগুলি সামিল যিনি সমস্ত কাজ সৃষ্টিকুলের করেন তিনি হচ্ছেন রব এই জন্য সহজ ভাষায় জনগণকে বোঝানোর জন্য অলামাইকরামগণ তহিদুর রবুয়ার সংজ্ঞা করেছেন যে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর কাজে এখানে লেখক অন্যভাবে ভাবে সংজ্ঞা করেছেন এটা অন্যান্য আলামায় কেরামদের সংজ্ঞা এটাতে বিস্তারিত এক একটি করে বলতে হয় কিন্তু সংক্ষেপে যদি আল্লাহর কাজে বলে দেন সমস্ত কাজগুলি তাতে চলে আসলো রব আলিনের উল্লাফিস প্রতিদিন তিনি তার কাজে লেগে আছেন নব্বুর আলমী আল্লাহর কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা কায়েম করা এখানে সংজ্ঞা করেছেন অন্যরকম হবে যে কোন একটা সংজ্ঞা দিয়ে আপনি বুঝলেই হলো আর বুঝাইতে পারলেই হলো বলছেন প্রতিপালক প্রত্যেক সৃষ্টির সেই আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সেই সমস্ত সৃষ্টির তিনি প্রতিপালক গাছপালা জীব জন্তু আহ যত কিছু রয়েছে জড়ো পদার্থ যা রয়েছে অ মালিকহু যিনি প্রত্যেক বস্তুর প্রতিপালক এবং প্রত্যেক বস্তুর তিনি মালিক সবকিছুর মালিক মালিকানা করেন তিনি তিনি প্রতিপালন করেন ও খালে কহু এবং তিনি সবকিছুর সৃষ্টিকর্তা সৃষ্টি করা আল্লাহর কাজ অমদাব্যের এবং সবকিছুর নিয়ন্ত্রণকারী তিনি সবকিছু তার আয়িত্তাধীন তিনি নিয়ন্ত্রণ করেন অবনতি উত্থান পতন জি দুর্বল হওয়া শক্তিশালী হওয়া সচ্ছল হওয়া অভাবী হওয়া সুখ দুঃখ হাসি আর শোক দুঃখ কষ্ট যা কিছু রয়েছে সবকিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ রব আল আসমান জমিন থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি আল্লাহ নিয়ন্ত্রণে একটি গাছের পাতাও আল্লাহ রব আলমিনের বিনা ইচ্ছায় বিনা নির্দেশে ঝরে না সৃষ্টিগত নির্দেশ যখন তার সময় নির্ধারণ আছে তখনই সেটি ঝরে পড়বে ভেঙে পড়বে লামিয়া খুল্লাহ শেরি কনফিল মুুল্ক তার সার্বভৌমত্ব বা মালিকানায় কোন অংশীদার নেই তার লাগে। যে কোনো সৃষ্টি কখনো কখনো অপারগ হয়ে যায় অসহায় হয়ে যায় তখন তার সহায়ক লাগে আপনি চলতে পারছেন না নিজে উঠে হেঁটে মুখাপেক্ষি অন্যের ওলাহি আল্লাহর নির্দেশ খণ্ডনকারীও খন্ডনকারীও কে নেই কেউ নেই আল্লাহর হুকমেহি আল্লাহ চূড়ান্ত ফায়স কেউ আপিল করবে আপিল হবে আপত্তি তুলবে আর সেটা হতে দেবেন না ভেট দিবে এটাও কেউ নেই কেউ নেই সারা পৃথিবী কিভাবে এই করোনার মহামারীর সময় অসহায় হয়ে গেছে আছে কেউ ভেটে দেন নাল্লাহ হ্যাঁ ভেটো তো দিচ্ছেন ভেট দেওয়ার জায়গা আপনাদের কিন্তু এখানে একটু ক্ষমতা দেখান তো দেখি যে না এখন আবার যে বৃদ্ধি পেতে যাচ্ছে করোনা আসতে দেব হেটু দেবো ওলাহ এবং আল্লাহ রবুল আলমিনের কোন প্রতিদ্বন্দ্বী নেই বিরোধী দল রয়েছে পার্টি রয়েছে পৃথিবীতে কোথায় আল্লাহ রবুল আলমের সামনে কেউ দাঁড়াক ওলা মোমাসেল আল্লাহ তার কোন সমতুল্য বা সদৃশ্য নেই ওলা সমী আল্লাহ হ্যাঁ তার মতো কেউ নেইমান এবং তার প্রভুত্বের রবুবি যে অর্থগুলি রয়েছে তার কোনো কিছুতে কেউ তার প্রতিদ্বন্দ্বী নেই যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটাকে নিজের জন্য বরাদ্দ করার চেষ্টা করবে মুক্ত দায়াত আসমায় ওসেফাতি আল্লাহ রব আলম যতগুলির নাম রয়েছে এবং গোনাবলি রয়েছে সেগুলির যে বিভিন্ন দিক রয়েছে সেগুলির ক্ষেত্রে কেউ প্রতিদ্বন্দ্বী নেই বা সেটা কেউ কেড়ে নাওয়ার কেউ নেই আল্লাহ রব্লা আলমিনের গোনাবলির একটি হচ্ছে দয়া আল্লাহ যদি দয়া করেন তাহলে কেউ শাস্তি নিয়ে আসতে পারবে না আল্লাহ হচ্ছে আল্লাহিজ সুরক্ষাকারী আল্লাহ যদি কারো হেফাজত করেন পৃথিবীর কোন শক্তি কিছু করতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ যিনি যে চিরঞ্জীব এবং যিনি হায়াত দিয়ে থাকেন আল্লাহ যদি বাঁচিয়ে দেখেন পৃথিবীর শক্তি মাধ্যমে আল্লাহ রব্বুল আলমে মহা মহাপরাক সর্বজয় সুতরাং তিনি যদি কাউকে বিজয় দান করতে চান কেউ হারাতে পারে না এইভাবে আল্লাহর যতগুলির নাম গোনা গোনাবলী রয়েছে সেগুলির যে বিভিন্ন দিক রয়েছে যে এটা এইটা হচ্ছে এই আল্লাহ রবুল আলমের নামের আহ তাৎপর্য এবং এই নামের দাবি এই নাম এই দাবি করে সেটাকে খন্ডন করতে না। এখন আয়াতি রয়েছে আমি অল্প সময়ে সেগুলির অনুবাদ সংক্ষেপে তার তস্তির করে যাচ্ছি শুধু এতে দেখাবো যে এগুলিতে আল্লাহর বিভিন্ন কাজগুলি উল্লেখ করা হয়েছে তৌহিদ ও রবিয়ার দিক উল্লেখ করা হয়েছে প্রথম সুরে আমের প্রথম আয়াত্রী নিয়ে এসছেন আর তারপরে বলেছেন বরং সুরে আনামের গোটা সুরাটাই তৌহিয়া তোর আল্লাহর কাজগুলি বিভিন্ন কাজগুলি সুরে আল্লাহ আলমী বর্ণনা করেছেন শুরু হয়েছে বেশ কয়েকটি সুরা আলহামদুলিল্লাহ দিয়ে সুরা থেকে শুরু করে বেশ কিছু সুরা কোরআন হয়েছে যেগুলি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে যেমন সুরাতুল কাহা এরকম সুরে আনাম সুরাহ ফাতের যেমন সাবাহা এ সাবাহা তসভি দিয়ে বেশ কিছু করা হয়েছে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর যিনি আকাশ সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার সমূহ আর আলো তিনি সৃষ্টি করেছেন তাহলে আকাশ জমিন সৃষ্টি করা কার কাজ আল্লাহর না কোন দর্গা না দুর্গা হ্যাঁ না কোন জীবিত না মৃত কেউ আকাশের অংশীদার নেইমাত অন্ধকারকে বহু বচন নিয়ে এসছেন আল্লাহ আর নুর কে এক বচন কারণ আল্লাহর জ্যোতি হেদায়তের পথ হচ্ছে একটি সেটি হচ্ছে আল্লাহর নাজিলকিত বিধান নাজেল কিত অথবা আল্লাহ সেই বিধানগুলি নাজল করেছিলেন সেগুলিকে রহিত করে দিয়েছে সবগুলি মাত সুতরাং খ্রিস্টান ইহুদি ইজম বুদ্ধ হিন্দু ইজ হ্যাঁ আর তারপরে যতগুলি আপনার রাজনৈতিক ইজম রয়েছে হ্যাঁ মন্ত্রতন্ত্র রয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র অমোকতন্ত্র তমকতন্ত্র সব হচ্ছে কি জলমাত অন্ধকার আর ইসলাম হচ্ছে নূর জলুমাত নূর যে পথের উপরে ছেড়ে গেছেন সেটি হচ্ছে নূর সাহাবাইকার যে দিনের উপর ছেড়ে সেটি হচ্ছে নূর আর বাকি যুগে যুগে যে তাতে বাড়ানো হয়েছে কমানো হয়েছে আর অনেক শির বিদাতের সংমিশ্রণ ঘটেছে ধর্মের নাম ইসলামের নামে সেগুলো হচ্ছে জলমাত অন্ধকার সবকিছু আল্লাহ সৃষ্টি করে বলছেন যে বরং সুরে নামের আত্মুরাতাম পুরোটাই হচ্ছে আল্লাহর কার্যাবলী সম্পর্কে আল্লাহ রব আলমের রবু সম্পর্কে মহান আল্লাহ দ্বিতীয় আয়তে সুরে ফাতে প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব আলমী যাবতীয় প্রশংসা সে আল্লাহর যিনি বিশ্ব জাহানের প্রতি বালক রম একমাত্র আল্লাহ কুল হে নবী বলে দাও এই মক্কার মুর্শিকদেরকে বা যারা পৃথিবীর কাফের মুর্শিক তাদেরকে আউলিয়া তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য পৃষ্ঠপোষক গ্রহণ করেছেন এমন পৃষ্টিপোষক গ্রহণ কথা। একটা মূর্তি প্রতিমা দাড় করা আছে নিজের অনিষ্ট দূর করতে না নিজের লাভ নিজে করতে পারে না নিজের কথা বলতে পারেনা আপনাকে কি দেবে তো জেলানি চিস্তি দাফন আছে সে নিজের লাভ লোকসান করতে পারে না আব্দা তাহলে তোমাকে কি দিবে তোমাকে ছেলে দিবে তোমার রোগ ভালো করে দিবে তোমার মনস্কামনা পূরণ করে দিবে সব মিথ্যা কথা শির কুফর রবু বি আল্লাহর কাজগুলো অন্যের সাথে সম্পৃক্ত করা আল্লাহর শরিক স্থাপন করেছে তারা কি আল্লাহর মত কোন কিছু সৃষ্টি করেছে না করছে তাহাল খালক আলিম যে অন্য সব উপাশ্য রয়েছে তারাও কিছু সৃষ্টি করেছে সুতরাং তাদের ওপর এই সৃষ্টির বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে যে কে স্রোসটা বুঝছে না এমনটা কি না কেউ নেই হে নবী বলে দাও যে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা খালেক প্রত্যেক বস্তুর স্রোসটা হচ্ছে আল্লাহুল কাহার এবং তিনি এক ও এক আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহেদ আরেকটা তিনি অপ্রতিদ্বন্দ্বী তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই আল্লাহর সোম্মা রাজা কাকুম তোমাদেরকে রেজিক দিয়ে থাকেন উপজীবিকা দিয়ে থাকেন আল্লাহর কাজ রেজিক দেওয়া সোম্মাই অমি তোমাদেরকে মৃত্যু দান করবেন মৃত্যু দেওয়া সোম্মাই হিয়কুম আবার তোমাদেরকে পুনরায় জীবিত করবেন সব আল্লাহর কাজ কোন শিক উপাস এই কাজগুলির হায়াত দিচ্ছে মত দিচ্ছে রুজি দিচ্ছে সৃষ্টি করছে বলো যে এটা আল্লাহর সৃষ্টি আর এই লোকটি হচ্ছে দুর্গার সৃষ্টি দরগার সৃষ্টি হ্যাঁ সৃষ্টি করেছে আছে কে সমস্ত থেকে তার উপর এসব থেকে তার সাথে আয়াত নম্বর চব্বিশ মহান আল্লাহ বলছেন হায় কুল্লাহ সুরা লোক আয়াত নম্বর এগারো আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহ সৃষ্টি যা কোরআনিকিমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হইলো সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তারা কি বিনা কোন স্রষ্টায় সৃষ্টি হয়েছে এমনিতে সৃষ্টি হয়ে গেছে না তারা নিজেরা স্রষ্টা নাস্তিক কে জিজ্ঞেস করে হে নাস্তিক তুমি এমনিতে সৃষ্টি হয়ে গেছ প্রাকৃতিক না তোমরা নিজেদেরকে নিজেই সৃষ্টি করেছ তোমরা নিজেদেরকে নিজের স্রষ্টা নিজের সৃষ্টি দুটুই তোমরা না প্রাকৃতিক ভাবে সবকিছু প্রাকৃতিক তাহলে কল কলকারখানায় যা কিছু তৈরি হচ্ছে সামনে আপনার চিনি আছে লবণ হয়েছে সেটা প্রাকৃতিক নাকি সেটা কোনো কারখানা থেকে তৈরি হয়েছে। ছোট্ট একটা চিন্তা করুন তো দেখি তাহলে এর তৈরি করেনা কেউ আছে তাহলে এত সুন্দর মানুষ এত সুন্দর শারীরিক গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এটা এমনিতে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে লাহ আল্লাহ সর্বনাশ করু আল্লাহ করে আর দর্গা দুর্গাও করে এটা আল্লাহর দান এটা আমার বাবার দান এটা আমার মায়ের দান্লাহ এটা অবিশ্বাসী সুরা তুর আত্ম মহানলা তারপরে বলছেন আল্লাহ হচ্ছেন আকাশ আর পৃথিবীর যখন তিনি সবকিছু করেন সুতরাং তারই এবাদত করলেন সবকিছু আল্লাহ আর পূজা করবেন দরগা এবং দুরগার শেষদা করবেন গিয়ে মাজারে যিনি সবকিছু করছেন তার এবার বন্দী করো তাকে তার কাছে দোয়া করো তার জন্য মানত করো তার জন্য জবাই করো অবলম্বন করো ধৈর্য ধারণ করে থাকো আল্লাহর কি কোন সমকক্ষ সমতুল্য তুমি জানো আছে সুরা মারিয়াম পঁয়ষট্টি মোহনাল্লা সুরেশ এগারোতে বলছে তার মতো কোনো কিছুই নেই তার মতো কোন কিছু নেই তার কিছু নেই তার হাত নেই তার পা নেই তার চোখ নেই নয় তার কিছু নেই। অনেকেই বিভ্রান্ত করে এ আশারি মাতুরি দিবা এইরকম যারা ফিরকে আছে তারা আল্লাহকে নিরাকার বলে আল্লাহর হাত নেই কুদরতি হাত আল্লাহর চোখ নেই রক্ষণাবেক্ষণ তারা কি করে অপব্যাখ্যা করে তার মতো কিছু নেই তাহলে আল্লাহ রব্বুল আলমিন হাত আছে কিন্তু তার হাতের মতো কারো হাত নেই আল্লাহ রব্বুল আলমিনের চক্ষু আছে দৃষ্টি শক্তি আছে হ্যাঁ তিনি দেখেন বসির তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন কিন্তু তার গুণের মতো আর কারো গুণ নেই তার দেখার মতো কারো দেখা নেই তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই এই জন্য তার পরের অংশে বলছেন ওস সামিউল বাসি তবে এই কথা মনে করেন যে আল্লাহর কিছুই নেই হ্যাঁ আল্লাহ ববা বধির আল্লাহ কিছুই নেই আল্লাহ টুন্ডা হাত নেই আল্লাহ অন্ধ চোখ নেই না ও বরং তিনি সর্বশ্রতা সবকিছু শোনেন আরে আমি আপনি সামনে থেকে শুনি না যে কি বলছে চোখের আড়ালে দুদূর কথা পর্দার আড়াল থেকে দুদর কথা সামনে থেকে ভালো করে দেখতে পাই না আর আল্লাহ আলবাস সবকিছু দেখেন সর্বদ্রষ্টা আয়ত নম্বরে এগারো মহান আল্লাহ আরো বলছেন অপরিলা এবং তার সার্বভহমত্ তার রাজত্বে কোন শরিক নেই আর অসহায় এর সময় এমন কোন অসহায় ও তার সময় আসে না যেই সময় তার কোন পৃষ্ঠপোষক থাকে ও কাব্যের হুতাক এবং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করো মানুষ সুরা ইসরা মানে সুরা ইসরাইল এখন একশো এগারো আল্লাহ তারপরে বলছেন যাদের সম্পর্কে তোমাদের ধারণা বিশ্বাস যে তারা উপাস্য তাদেরকে একটু ডাকো তো দেখি যে আমাদেরকে উদ্ধার করো আমাদের মত রক্ষা করো আমাদের এই করোনা দূর করে দাও একটু ডাকেন না হ্যাঁ যারা মাজার পুজারি ডাকেন যে চিস্তিকে দূর করে দিই যারা মূর্তি পুজক ডাকেন না যে করোনা দূর করে দিক সমূহ এবং পৃথিবীতে একটি অন বা ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ কোনো কিছুর মালিক না কিছুর মালিকানা তাদের নেই হেমা মিন এবং তাদের কোন রকমের তাতে অংশীদারিত্ব নেই অমালিন হম জাহির এবং তাদের মধ্য থেকে আল্লাহর কোন সাহায্যকারী সহায়ক নেই আর আল্লাহ কাজী আসবে না ইল্লা আল্লাহ তবে অনুমতি দিবেন পারমিশন দেবেন তাহলে বিনা অনুমতিতে গায়ের জোরে এসে কেউ নিয়ে যাবে কাউকে জান্নাতে আমি একা যাবো না জোর করে জান্নাতে নিয়ে যাব। বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে চর্ম নাইয়ের মুরুব্বীরা আর সবকে জাননাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিবে মিথুকদের ধর্ম এসব মিথুকদের ধর্মি আকিদা ধর্ম থাকতে হবে করিমা হাদিসে কোন ওহির একটি আয়াত দেখান অথবা একটি হাদিস দেখান যে এমন কি আছে যে বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে হাজির হয়ে যাবে হে মিথুকরা একটু দেখান আল্লাহ রবুল আলমের যখন কোন নির্দেশ হয় তখন ফেরেস্তা জগত মালায়িকা ভীত সন্ত্রস্ত থাকে বিচার দিবসে মালায়িকা এত শক্তিশালী সৃষ্টি তার ভীত সন্ত্রস্ত হবে না আল্লাহর সামনে তাদের অন্তর থেকে এই ভয় যখন দূর হবে কালু মাজা কাল রব্বুম তখন তারা বলে মাজা কাল রব্যকুম তোমাদের প্রতিপালক কি বলেছে। আল্লা যখন তার সাত আসমানের ওপর থেকে আরু শাহ আজিমের ওপর থেকে কোন চূড়ান্ত ফেসালা করে পৃথিবীতে ভালো অথবা মন্দের আল্লাহর সৃষ্টি সম্পর্কে পৃথিবী সম্পর্কে তখন ফেরেস তারা ভয়ে ভীতু সন্ত্রস্ত থাকে যখন এই ভয়ভীতি তাদের অন্তর থেকে দূর হয় তখন এক ফেরা আর এক দূরের নিকটবর্তী আল্লাহ হয়েছে তখন তারা বলে আল্লাহ যা বলেছেন যা ফায়সালা করেছেন তা হচ্ছে সত্য এবং ন্যায়সঙ্গত অহওয়াল আলীউল কবির এবং তিনি হচ্ছেন সুউচ্চ সুমহান সুরেজ সভা এক নম্বর এবং তেইশ এই সমস্ত আয়াতগুলিতে আল্লাহ রবীন্দ্রের বিভিন্ন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌহিদ যথাযথ বোঝার যেন তৌফিক দান করেন এবং তৌহিদ এর পুরোপুরি বাস্তবায়নের তৌফিক দান করেন বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতির মাধ্যমে এবং নিজের জীবনের ও নেক আমল তা সন্তুষ্টি করার মাধ্যমে এবং সমস্ত বোনা পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে তৌহিদ বাস্তবায়নের যেন তৌফিক দান করেন আর যারা তৌহিদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবে তারা শিরকে লিপ্ত হবে না তারা বেদাতে লিপ্ত হবে না তারা কোনো পাপে লিপ্ত হবে না তার আল্লাহর ফরজ অজেবে কোনো ঘাটতি করবে না আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে থাকবে এবং বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবে আল্লাহর তাদের দলে যেন আমাদেরকে সামিল করে নেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের দিন দুনিয়ার সার্বিক জান কল্যাণ করেন ইহকাল পর আল্লাহ জানা আমাদের ভালো করেন এবং সমস্ত রকমের লাঞ্ছনা থেকে অপমান থেকে আর জিল্ল থেকে আল্লাহ রবাহ আলমিন বালা মুসিবত থেকে যেন আমাদের হেফাজত করেন ওয়সালাম